وَاِذَا سُيِلَ عَن لَّآيَاتِنَا آيَاتُهُ زَغَّ غُمَّ اِنَّمَا نُعَذِّبُ بِذِنبِ يَتَوَّكَلُونَ الحمد لله امرا تفسير الشروته গত এক সপ্তাহে বা দু সপ্তাহে আল ইসতে শুনেছিলাম আজকে আমাদের টার্গেট বিসমিল্লাহ রহমানের তফসি এর বিসমিল্লাহ রাহিম কালামে পাকের শুরুতে সুরা আলফা তেহার শুরুতে এসেছে এবং প্রত্যেকটি সুরার শুরুতে আছে এর ব্যাপারে হাজিস হচ্ছে আব্বাসবাদী আল্লাহ আনহুমা বলেন হাহমুখ সুরার শুরু করতে থেকে হবে শ্বাস কোথায় হলো এটা ওনার জন্য ডিসিশন দেওয়া কঠিন হয়ে পড়েছিল এক সুরার থেকে আরেক সুরার শুরু বুঝারের জন্য ব্যবধানের জন্য বিসমিল্লাহ রহমানুর রাহিম এই থেকে আল্লাহ নাজিল করেছেন এটি কোন সুরার শুরুতে কি না এটা নিয়ে যে ইতালাফ আছে আমরা একটু পরে শুনবো তবে সুরার নামের মধ্যে এসেছে বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমানুর রাহিম সুরার ভিতরে এক জায়গায় এসেছে সুরার একদম মাঝখানে সুরার নামের মধ্যে এটা এসেছে আর বাকি পুরো কোরআন শরীফের প্রত্যেকটি সুরার শুরুতে আমরা দেখতে পাই সুরার ভিতরে যেটা এসেছে এটা যে কোরআনে পাকের আয়াত এতে তো কোন সন্দেহ নাই কোন ইখতালাফ নেই কিন্তু সুরার অংশ নাকি একটা বরকতের জন্য লেখা হয়েছে ওটার আলোচনা একটু পরে আসছে ইনশাল ভিতরে যেখানে এসেছে সুরান্ন দেবা ইনাহু বিসমুল্লাহ রহমান রহিম সেটার একটা ঘটনা আছে আপনারা জানেন সোলামান আলহালামের পাখি ছিল হুদহদ এ পাখি ওনাকে অনেক খবর ইনফরমেশন সরবরাহ করতো এখন পাখি একবার চলে গেছে বহু আর আসে না সহজে এবার এত দিন হয়ে গেছে যোগাযোগ নেই পাখির সাথে সোলামান আলাহ সাল্লাম বললেন এবার যদি আসে একদম দবাই করে দেবো পাখিকে এত দুষ্টমি করেছে কেন খবর না দিয়ে গায়েব হয়ে আছে। আসে পাখি কয়েকদিন পরে আসছে এসে বলে খবর আছে জরুরি খবর নিয়ে আসছি রাগ হবেন না ওই ইয়ামানের মালিকা মালাকা বা মালিকা যে রানী সাবা বিস তার খবর নিয়ে এসেছি দেখলাম যে বিশাল ক্ষমতার অধিকারী এক মহিলা ইয়ামানের রানী তার অনেক সৈন্য সামন্ত তার অনেক কিছু আছে তবে সূর্যের পূজা করে আল্লাহ খোদা কিছু চিনে টেনে না এই খবরটা টবর যখন নিয়ে দিল তখন বলে যে ঠিক আছে তুমি বসো আমি চিঠি লিখি আমার চিঠি নিয়ে তাকে পৌঁছাই দিবা যে আমি তাকে বলছি তুমি ইসলাম কবুল করো কবুল করে আমার কাছে খবর দাও তা যদি করো তাহলে তোমার জন্য সুসংবাদ আছে। তোমার সঙ্গে আমাদের কোনো যুদ্ধ বিগ্রহ হবে না আর যদি কবুল না করো তাহলে আমি কিন্তু বিশাল সৈন্য বাহিরে নিয়ে আসবো দাবাত দেওয়ার কাজ করার পরে যদি রিফিউজ করো তাহলে আমাকে তোমার দেশে যুদ্ধ করতে হবে এই চিঠি কোন হালতে গেল ঘরের জানালা দিয়ে তার বেডে রেখে আসে চিঠি হুদ পাখি হুদহদ পাখির জন্য তো দিয়ে ঢুকতে হয় না জানালা দিয়েও ঢুকতে পারে এখন এই রানী চিঠি পেলেন এবং তখন চিঠি পড়ে তিনি সাংঘাতিকভাবে চিন্তাযুক্ত হয়ে গেলেন কি ডিসিশন নিতে হয় এত বড় থ্রেট তখন তিনি সভাসদ ডাকলেন মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলেন দেখে বললেন শোনো আমার কাছে একটা চিঠি এসেছে ওয়াই বিসমিল্লা রহমানুর রাহিম আর চিঠি শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে এরপরে সালাম্মান আল্লাহ সাল্লামের চিঠির মেসেজ তিনি পড়ে শোনালেন তারপরে ঘটনা আপনারা জানেন যে এখন তিনি চিঠি পড়ে শুনানোর পরে মন্ত্রিপরিষদকে বললেন বলো এখন কি করা যায় এই যে থ্রেট করেছে আমাকে দাওয়া দিয়েছে কবুল না করলে তো যুদ্ধ করবে দেশ দখল করে ফেলবে তখন সভা মন্ত্রী পরিষদ কি বলেছিলেন যে আপনার তো আপনি দেবেন মহারানী তবে আমরা কিন্তু রেডি আসি যুদ্ধ করার জন্য আপনি হুকুম পাইলে আমরা আত্মসমর্পণ করতে রাজি না আপনি হুকুম দেন হুকুম তো আপনার হাতে তখন মহিলা বললেন যে দেখো বিশাল শক্তিশালী রাজা বাদশাহা যখন কোনো দেশে দখল করে সেখানে মধ্যে যে অত্যাচার নির্যাতন মেশাকার করে সে দেশের তো অনেক ক্ষতি হয়ে যাবে কত মানুষ মারা যাবে তার চেয়ে আমি তার সঙ্গে দেখাই করতে যাই কথাবার্তা বলি উনি কি চান ঘটনা কি বোঝার চেষ্টা করি আপনারা জানেন লম্বা ঘটনা সুরা নামলে পরে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ হাতে বাঁচায় রাখলে যে সে মহিলা আসলো এসে খবর দিল সাল্লাম আল্লাহিস্লাম আগেই রেডি যে সে আসবে ওনার সঙ্গে দেখা করার জন্য যে যে ঘরে দেখা হবে সেখানে আসার আগে তিনি এমন ভাবে ও মহিলার দেশ মোটামুটি উন্নত ছিল তিনি খবর নিয়েছেন বলে যে তার দেশ কত উন্নত আমাদের দেশ উন্নত করব। তো সালামান আল্লাহ কাছে ওনার সঙ্গে দেখা করার আগে যেখান দিয়ে আসবে আসার রাস্তার মধ্যে একটা ছোট্ট খাল খালের উপরে কাচের ব্রিজ বানিয়ে রেখেছে এখন খাল দেখা যায় এমন স্বচ্ছ ব্রিজ ব্রিজ দেখা যায় না তো মহিলা এখন এই ব্রিজ পার হইয়া সাল্লাম এর ঘরের দিকে আসবে দেখা করবে বা ওনার প্যালেসে আসবে এখন কাপড় তো ভিজে যাবে পার হওয়া লাগবে তখন আস্তে করে কাপড় উঠানো শুরু করে দিছে মহিলা মানুষ কাপড় কত দূরে উঠাইতে পারে পরে সাল্লা আলাহিসাম বলে দিলেন যে ইন্না মু কাপড় উঠাইতে হবে না এখানে কাচের ব্রিজ আছে আপনার শরীরও ভিজবে না কাপড়ও ভিজবে না মহিলা তো স্তম্ভিত হয়ে গেলে এমন জিনিস কেমনে আবিষ্কার হয়েছে তো বলে যে আমার কত ক্ষমতা আমার কত কিছু আছে তো এই জন্য দেখা সাক্ষাৎ হওয়ার পরে তখন শেষ পর্যন্ত আলাপ আলোচনা শেষে মহিলা দেখল যে না তিনি তো আল্লাহ নবী এবং তার ভিতরে তো ঢুকে গেল তার আগে আরো কথা আছে মুক্ত ওখান থেকে মহিলা বলো বললো যে দেখা করার আগে যে আমি এক কাজ করি কিছু তিনি সব হাদিয়া ফেরত পাঠিয়ে দিচ্ছেন যে আল্লাহ তালা আমাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর কালাম পৌঁছাতে সেটা গ্রহণ করো কিনা সেটা বলো হাদিয়া লাগবে না নিয়ে যাও সব হাদিয়া ফেরত দিয়েছেন তখন মহিলা ডিসিশন নিয়েছিল আমি কি দেখা করি ঘটনা কি হাদিয়ার লোক তো সবারই আছে আমি হাদিয়া পাঠালাম সব ফেরত দিয়ে দিল তখন এসে দেখা হলো তারপরে কথাবার্তা হওয়ার প্রসঙ্গে তিনি বললেন যে ওনার জিনদেরকে বললেন যে কে আস এই মহিলার সিংহাসন যেটা আছে জামানে আমার এখানে এখনই হাজির করে দিবা তো জিনদের একজনে বললো যে খুব অল্প সময় নিয়ে আসবো তো রেডি হচ্ছে আড়ে দিনে বলবে যে রাখেন অল্প সময় আপনি চোখ এদিক থেকে ওদিক ফিরণের আগে দেখেন এখানে হাজির হাজির হয়ে গেছে ঘরের ভিতরে বিরা এই সিংহাসন ঢুকলো কোনখান দিয়ে কেউ তো দেখলো না জিনেরা তো গায়েবের জগৎ ঠিক কিনা আমরা তাদেরকে দেখার কথা নয় যে জিনিস জিন বিশাল শক্তিশালী সে আপনি হাত দিয়ে ওখান থেকে আপনি নিয়ে এসেছে কেউ দেখলো না এখানে এটা হাজির কেমনি আনছে এটা তা ঘরের ভিতরে বড় সিংহাসন জানারা ফাঁকে দিয়ে এরকম করে ঢুকানো এটা তাদের পাখি সম্ভব এটা তাদের প্রসেসে চলে যায় যেমন জিন মানুষের শরীরের ভিতরে ঢুকে রোগের ভিতরে ঢুকে বিশাল জিনিস রোগের ভিতরে ঢুকে যাবার কেমন ঢুকে তো তাদের জগৎ আমাদের জগতের সঙ্গে তুলনা করার মতো জিনিস নয় তারা এইভাবে পারে তাদের অস্তিত্বকে ছোট করে ফেলতে ক্ষুদ্র করে ফেলতে এবং ঢুকে যেতে আপনারা দেখবেন যে শয়তানার সাইজ মাসির মতো হয় আবার হাতির মতো হয় অবস্থা অনুযায়ী একটু পরে আসতেছে তো এগুলো তাদের জগতের জিনিস এটা আমরা বুঝার কথা না যখন বিলকিজ দেখল যে সালাম আল্লাহ বললেন বসে গিয়ে বৈঠক খানায় দেখেন তো এই সিংহাসনটা কি আপনাটা নাকি মহিলা বলে কান না হু হুয়া ওইরকমই তো দেখা যায় ওইরকম মনে হয় এখন মহিলাও চালাক হ্যাঁ ওইটাই এটাও বলে না ওইটা ওইখান থেকে আসে কেমনি এত সকল তার চোখের সামনে এইভাবে কোনখান দিয়ে ঢুকলো দুই নম্বর হচ্ছে যে আবার অস্বীকার করলে তো মুশকিল এই লোকের যা ক্ষমতা দেখি আল্লাহ ভালো জানেন সেটাও তো বুঝি না আর একটা ডুপ্লিকেট বানাইল কিনা মনে হয় ওই রকমকে সবকিছু দেখে তিনি ইসলাম কবুল করেছেন এই হলো এই ওয়াহু রহমান রহিম সেই প্রসঙ্গে আল্লাহ তালা ওই খবর পুরো কাহিনী বলতে গিয়ে মহিলাদের চিঠি পড়ে শুনিয়েছে তার মন্ত্রীদেরকে চিঠি শুরুতে আসে বিসমিল্লাহ রহমান রাহিম সেই কথা মহিলা পড়েছে আর ওই রেওয়াত আল্লাহ নিজে সুরার মধ্যে করে দিয়েছেন আর সেখান থেকে বিসমিল্লা রহমান রাহিম কোরআনে পাকের ভিতরে একটি আয়াত সুরান্ন এই ব্যাপারে সমস্ত আলাম একেরাম একমত সুরার শুরুতে আয়াত কি আয়াত না এটা বরকতান লেখা হয়েছে অতিরিক্ত ভাবে সেটা আমরা একটু পরে শুনবো ইনশাআ আল্লাহ তো এই যে বিসমিল্লার মধ্যে আল্লাহ বিসমি মানি নামে বে মানি উইস বাংলায় বলি আমরা এসে মানি নাম বিসমিল্লাহ নামের বিসমিল্লা নামের সাথে। আর রহমান আর রাহিম যিনি রহমান এবং রাহিম সে আল্লাহর নামের সাথে একটা কথা উজ্জ আছে আবদা এরকম কিছু একটা তার মানে শুরু করলাম তাহলে বিস্মিল্লাহ রহমান রাহিম এর পুরো অর্থটা দাঁড়ায় আল্লাহ নামে শুরু করছি আল্লাহ যিনি রহমান এবং রাহিম তাঁর নামে শুরু করছি রহমান আল্লাহর নামে শুরু করছি। এটা হল তরজমা সরল অর্থ এই বিসমিল্লা রহমানুর রহিম এই কথাটা এখানে কয়টা শব্দ আছে একটা বিসমি বি এস এম আল্লাহ আর রহমান আর রহিম এই কয়টা আছে চারটা বা তিনটা শব্দ আসলে চারটা বে এসে বিসমে হয়েছে পাঁচটা হলো তো বের অর্থ আমরা বুঝলাম উইফ বা সাথে বা শহীদ এস নাম আল্লাহ আল্লাহ তালার নাম আল্লাহ আসল নাম এসমু আল্লাহ হচ্ছে আল্লাহ তালার ইসমুল ইনাল আতুন ইনা ইসমান মে আতুন ইদান মান আহ জানা আল্লাহ তালার একশটি নাম আছে একটি কম অর্থাৎ নিরানব্বই টি নাম আছে যে ব্যক্তি এগুলাকে ভালো করে সংরক্ষণ করে সেই ব্যক্তি জান্ প্রবেশ করবে তো আল্লাহ আল্লাহটি নাম যে আছে তার মধ্যে একটি হচ্ছে আসল সেটা হচ্ছে আল্লাহ এবং কোন মফাস্সের বলেছেন এটাই হচ্ছে ইসমুল্লাহ আজম আল্লাহ তালার ইসম আজম যেটা সেটা হচ্ছে আল্লাহ এতে একটি অনেক মতামত এসেছে অনেক মফাস্সের মতামত এসেছে আল্লাহ তালা যখন নিজের পরিচয় দিয়েছেন বিভিন্ন সুরার মধ্যে যেমন আল্লাহ রহিম আল্লাহ তালা এখানে নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ লাহ ইহুয়া তিনি ছাড়া মাবুদ নেই আর রহমান আর রাহিম তিনি হচ্ছেন এবং আলিমুল গাইব ও শাহাদা ওনার একটা সেফাত আর রহমান আরেকটা সেফাতি নাম আর রাহিম আরেকটা সেফাতি নাম এগুলো সবগুলা মেনশন করা হয়েছে আগে প্রথম নামটা এসেছে এরপরে সুরাহাস আরো আছে মালিকুল কুদ্দুস উলসালাম হাকিম আরো দুটাই সেবা অনেকগুলো সেফাত এসেছে কিন্তু শুরু হয়েছে আল্লাহ আল্লাহ তালা নিজের নামটা উচ্চারণ করে এবার নিজের পরিচয় দেওয়ার জন্য বাকি সেফাত নিয়ে আসলেন आल्ला शब्दाबी ते सबकि रूट था मास्डर था मास्तर आल इलाह थे संक्षिप्त आकार आल्ला আর কেউ কেউ বলেছেন অরিজিনাল এটা আল্লাহ এই অবস্থাতেই আছে আল এলাহ একটা আরেকটি আল্লাহ তালার সেফাত যাই হোক এই আল্লাহ শব্দের পরিচয়ের পরে বিশ মিলার মধ্যে আছে আর দুইটা সেফাতির নাম একটা আর রহমান একটা আর রাহিম দুইটাই রাহমাহ থেকে এসেছে রাহমত আমরা বাংলায় বলি আরবিতে রাহমাহ দয়া কৃপা এই দয়া থেকে রহমান থেকে দুটো শব্দ আর রহমান এবং আর রাহিম এই দুটোর মধ্যে দুইটার নামই দয়ালু যার দয়া আছে দুইটাই বোঝায় কিন্তু রহমানের মধ্যে মোবা লাগা আছে আরো অনেক বেশি অর্থ আছে আর রাহিমের মধ্যে চের তুলনায় রহমানের অর্থের পরিমাণ অনেক বেশি রহমান এবং রাহিম দুটো কেন আর রহমান খালক। তিনি দয়ালু সমস্ত সৃষ্টির প্রতি আর রাহিম একটু দয়ালু সেটা কাদের প্রতি খাসুন মেন মমেনদের প্রতি আল্লাহ তালার যে রহমা সেটার জন্য আল্লাহর পরিচয় হচ্ছে রাহিম আর সমস্ত মখলুকাতের জন্য আল্লাহ তালা যে সমস্ত মখলুকাত রেজেক্ট দান করেন সবাই কিছু সুখ শান্তি দান করেন সবাইকে কত সুখে রাখেন এই সব কিছুকে যে যেটা কাভার করে ফেলে সেই পরিচয় হচ্ছে আল্লাহ তালার আর রহমান আর রাহিম শব্দটা আরব দেশে পরিচিত আছে রহিম শব্দটা সবাই চিনে এবং কোন কোনো আল্লাহ ছাড়াও কোনো মানুষের জন্য রহিম শব্দ ব্যবহৃত হতে পারে যেমন আমরা বলতে পারি লোকটি দয়ালু বলতে পারি না এটা লোকটার দয়া আছে লোকটা দয়ালু কিন্তু আল্লাহ তালাও দয়ালু তো দয়ালু শব্দ উভয়ের জন্য ব্যবহৃত হলো কিন্তু দোনো দয়ালু কি সমান অনেক পার্থক্য আছে তো মানুষ রাহিম হতে পারে আল্লাহ তালাও রাহিম হতে পারেন কিন্তু আল্লাহর রাহিম হওয়ার পরিমাণটা কত বেশি অনেক বেশি মানুষের তুলনায় অতি সামান্য তবে রহমান কোনো মানুষ হয় না আল্লাহ তালার এই জন্য সেফাতি নামগুলো দুই কেশেম এক কেসেম হচ্ছে যেগুলো মানুষের জন্য হতে পারে জন্য হতে পারে আর আরেক আল্লাহ আল্লাহতালার নামগুলো হচ্ছে যেগুলো মানুষ ছাড়া আল্লাহ তালার জন্যই একমাত্র ব্যবহৃত হতে পারে যেমন অনেকগুলো আমরা এক্সাম্পল নিতে পারি আপনি যদি নেন রিজিক দানকারী রিজিক কে দেয় আল্লাহ এখন সামান্য দেখ আর বেশি দেখ রিজিক দেনেওয়ালা মাত্র একজন আর এই জন্য রহিম দয়ালু অনেক হতে পারে মানুষ কিন্তু রহমান একমাত্র আল্লাহ দয়ালু যেটা সমস্ত সৃষ্টিকে তার দয়া ছড়িয়ে গেছে আল্লাহ মোমেনদের জন্য আল্লাহ তালার দয়া অনেক বেশি আমরা এই বিষমিল্লার মধ্যে অনেকগুলো জিনিস আছে আমরা ইনশাল জানার চেষ্টা এখন এক হাজি এসেছে আবুল মালিয়াহ তিনি নবী করিম সাল আলাই সাল্লামের সঙ্গে একই উঁটে বসা ছিলেন তার উঠটা যখন বা উঠটা যখন একটু উল্টাপাল্টা করে ফেলল তখন মান আরব দেশের লোকেরা গরু কথা শোনে না আমাদের দেশে ছাগলও কথা শুনে না জানোয়ারও মাঝে মধ্যে কথা শোনো না মানুষ তো শোনেই না মাঝে মধ্যে তো এরকম উঠকে দক্ষিণ দিকে যাইতে বললে উত্তর দিকে যায় বা একটু পরে গিয়ে খামা একটা হোঁসট খেলো তখন আরব দেশের লোকেরা বলতো যেমন এরকম কিছু শুনে বললেন এই যে আসার আদিকে শোনো কোনো সময় উঠ যদি উল্টা পাল্টা করে আশার খায় তোমাকে একটা আশার দেয় জায়গা মতো তখন তুমি রাগ বস্মা করি এটা বলো না শান্ত হোক এটা বললে দেখ এই কথা যদি বলো শয়তান এত বড় হয়ে যায় তখন হতে হতে কোনো কোনো রেওয়াজে আছে হাতির সমান হয়ে যায় আর কোন কোন রেওয়াজে আসছে বাড়ির সমান হয়ে যায় বাড়ি ভরের সমান আর কি বলে সে বলে কি তখন তোমার জানোয়ারে দিয়ে তোমাকে কষ্ট দেওয়া হয়েছে তো তোমরা এই কথা বললে শয়তান খুশি হয়ে যায় সে আরো ফুলে বড় হয়ে যায় আমার কত পাওয়ার তার পাওয়ারের টাকাব দেখায় তোমাদেরকে এইটা বলো না এটা বললে শয়তানের পাওয়ার বেড়ে যায় বরঞ্চ কি বলবা জানো এরকম যদি জানোয়ার কোন সময় তখন কষ্ট দেয় কথা শুনে না ওলা কিনক বিসমিল্লাহ রহমান রাহিম এইটা বলো জানুয়ারকে আবার বলো বিসমিল্লা রহমান রাহিম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে উল্টা পাল্টা করে ফেলেছে বিসমিল্লাহ রহমানুর রহিম বলো এইটা বললে কি হবে জানো ইয়ে তো সগর হাতা ইয়া সুইরা মিথলা দু তখন শান যখন তুমি শয়তানের নাম উচ্চারণ না। বরঞ্চ আল্লাহর নাম উচ্চারণ করলা এটা তার উপরে বিশাল এক ধাক্কা পরে তার উপরে বিশাল এক আঘাত শুরু হয়ে যায় তখন সে আল্লাহ উচ্চারণ করার কারণে এত ছোট হয়ে যায় মাসির সমান সাইজ হয়ে যায়। মাসির সমান সাইজ হয় তাহলে রাগ গোসা উল্টাপাল্টা কিছু দেখলে মানুষের মুখে দিয়ে কিছু গালি গালাজ আরম্ভ হয়ে যায় হয় কি না বলে এফ ওয়ার মুখাস্ত করে এই দেশে আর আমাদের দেশে কিছু উল্টাপাল্টা এরকম আছে এই যে রাগ গোসা উল্টাপাল্টা কিছু ঘটলে মানুষ হঠাৎ করে একটা মন্তব্য করে বিরক্ত প্রকাশ করার জন্য ওই সময় যদি যে কোনো বিরক্ত করে শয়তানের দিকে কিছু গালি গালাজো করে এটা তো শয়তান খুশি হয়ে যাবে কিন্তু ওই সময় যদি মানুষ কি বলে বিসমিল্লা বলে ফেলে বিসমিল্লা রহমান রাহিম এত লম্বা কোচে যদি কষ্ট হয় কমপক্ষে বিসমিল্লাও বলুক তাতেও কাজ হবে তাহলে বিসমিল্লার ফায়দা দেখতে পেয়েছেন যে এই পরিস্থিতিতে বিসমিল্লা শুনলে শয়তানের কষ্ট হয় তার সাইজটা ছোট হয়ে মাসির সাইজ হয়ে গেল আমরা শয়তানকে কত ছোট বানিয়ে ফেললাম আর যখন উল্টাপাল্টা বনে ফেললাম শয়তানকে বড় বানিয়ে দিলাম তা একটু আগে বলেছিলাম যে শয়তানের সাইজ ছোট বড় হয় দেখছেন এবার হাদিসে প্রমাণ পাওয়া গেল এটার পক্ষে একটা দলিল নিয়ে এসেছেন ইমাম কর্তবী রহমতুল্লা কোরআনের আরেকটি আয়াত সেটা হচ্ছে ফিল আপনি যখন কোরআন আপনার রবের জেকের করেন রবের নাম উচ্চারণ করেন কোরআনের মধ্যে বা কোরআন তালাবাদ করতে এসে বা যে কোনো কাজের মধ্যে একমাত্র এক আল্লাহর কথা জেকের করেন তখন তারা দুশ্মন ইসলামের দুশ্মন শৈতান বা তার সঙ্গী সাথী মানুষ শৈতান হোক জিন শান হোক এরা তখন পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যায় তারা সহ্য করতে পারে না আল্লাহ নাম এই আয়াতের তফসিরে কেউ কেউ বলেছেন কলাম আলী ইবনাল হোসাইন রহমতুল্লাহ আলাই আল্লাহ আনহু রসুল্লাহ নাতি আলী ইবন হোসাইন এই আয়াতের তফসিরে বলেছেন কলম আনাহু ইদ আকুল বিসমাহ রহমান তুমি যখন এই বিসমিল্লা রহমান বলবে তখন শয়তান পালিয়ে চলে যাবে এরপরে আমরা দেখি এই রহমান শব্দ যেটা এসেছে আরবের লোকেরা রহমানকে চিনত না এটা আল্লাহ তালার এমন একটা খাস নাম যে আরব দেশে এই নামটা প্রচলিত ছিল না যখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন কলিদ আবিদুর রহমান তাই তোমরা আল্লাহকে ডাকো আর পরিচয়টা নবী করিম সাল্লা মাধ্যমে পৃথিবীর মানুষকে জানানোর ব্যবস্থা করেছেন এখন আমরা আসি এই বিসমিল্লা রুই জাফর এসে আনহু বলেছেন ইমাম করতুবি বলেন ওহাদিমিনেহা তাহলে এই কথার দ্বারা বোঝা গেল যে এই সুরা ফাতেহা অথবা অন্য কোন সুরার অংশ নয় এই বিশমিল্লা বরং একটা অতিরিক্ত অন্য কোন সুরার ও আয়াত না এটা কোনো কোনো ইমাম মালিক সহ বেশ কিছু ওলামা কেলাম বলেছেন আর দ্বিতীয় মত হচ্ছে আর শুরু আয়াত। উনি এই রহমতুল্লাহ আলী ইমাম শাহীর দৃষ্টিতে এই শুধু সুরা ফাতেহার আয়াত শুরুতে আর বাকি সুরাগুলো শুরুতে বরকত ওগুলা ওই সুরার আয়াত নয় তাহলে তিনটা মতামত পাওয়া গেল তো এর মধ্যে দৃষ্টিতে কথা হচ্ছে যে প্রথম কথাটাই অধিকতার সহি যে এই আয়াতটা কোনো সুরার আয়াত নয় শুধু ওই সুরা নামানের ভিতরে যেটা আছে ওইটা বাকি শুরুর সবগুলো সুরা ফাতে হক হোক অথবা অন্য কোনো সুরা হোক এটা। সুরার আয়াত হিসাবে নয় বরঞ্চ বরকাতান এসেছে বারাকাতান এসেছে টুপির মতো তাজের মতো ব্যবহার হয়েছে এটা যথেষ্ট আপনার জন্য বুঝতে যে মানুষ যে ইখতলাফ করেছে এটা আয়াত কি আয়াত না এটাই যথেষ্ট দলিল যে এটা আয়াত না কারণ আয়াতের ব্যাপারে ইখতলাফ হয় কি। তো ইতালো দুর্বল কাজে এটা আয়াত নয়লা এরপরে এই বিসমিল্লা শুধু সুরার শুরুতে নয় বিসমিল্লা অনেক আয়াতে এসেছে বিসমিল্লাহ অনেক আয়াতে এসেছে যে প্রত্যেক কাজের শুরুতে বিস্মিলা করার জন্য রসুল আল্লাহ একটা হাজির এসেছে কুল্লু আমরিন যে কোনো বিষয়ে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলা হয় না এই কাজটা বরকত আসে না কাজটা না বরকত হয়ে যায় এই কাজটা কমপ্লিট হয় না এই কাজের মধ্যে কিছু অপূর্ণাঙ্গতা থেকে যায় আর বিসমিল্লা বলার কারণে আল্লাহ তালা পূর্ণতা দান করেন এইজন্য আমরা চিঠি লেখার শুরুতে মনে আছে তো বিসমিল্লা রহমান রহিম লিখতাম এখন তো ইমেল আর বিসমিল্লা লেখেনা লোকেরা চিঠি উঠে গেছে বিসমিল্লা লেখাও কমে গেছে কিছু কিতাবপত্র লিখতে শুরুতে বিসমিল্লা রহমান রহিম লেখা হয় প্রত্যেকটি কাদের পিছনেই শুরুতেই বিসমিল্লা আসে এখন আমরা আসি আরও কিছু বিস্মিল্লার ব্যবহার একটু পরে আমরা দেখব যে এই যে বিসমিল্লা এখন মুসল্লি যখন তেলাওয়াত করবেন কোরআনে পাকের মধ্যে বিসমিল্লা পড়া নামাজের মধ্যে জরুরি কি না কোন সময় জরুরি এটা নিয়ে অনেক আছে আসে ভাবে আমরা বলতে দেয় যেটা সেটা হচ্ছে আপনি যখন নিয়ত করেন নামাজের জন্য চাই ইমাম হন অথবা আপনি নিজে একা নামাজ পড়েন তখন আল্লাহ আকবর তাকরিবে তাহিমা তাকবি তাহিমা বাঁধলেন সব পড়লেন এরপরে যখন কেরাত পড়ার প্রসঙ্গ আসে প্রথম রাখাতেই আউজ বিল্লাহমিনা শাহীন রাজিম পড়বেন কারণ কোরআন সুরাফাতে হাতে কোরআন তার আগে আপনাকে এই আউজ প্রথমে পড়ে নিতে হবে এরপরে সুরাফাতে শুরুতে বিশমিল্লা পরে নিতে হবে সুরাফাতের পরে আরেকটা সুরা পড়বেন এখন নির্ভর করে আপনি কি সুরা পড়ছেন না অন্য কোন আয়াতের মাঝখান থেকে তেলাবাত করবেন যেমন যদি তেলাবাত করেন হুয়া আল্লাহিল মাঝখান থেকে তেলাবাদ করলে আর বিশমিল্লা লাগবে না ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সুরার শুরুতে সবসময় বিসমিলা লাগে চাই সেটা না শুরুতে হোক না আমাদের ভিতরে হোক অথবা না আমাদের বাইরে হোক কিন্তু আয়াতের মাঝখানে সুরার মাঝখানে লাগবে না আর সুরা ফাতে আর শুরুতে সবসময়ই লাগবে তাহলে এই জিনিসটার ফসলা হয়ে গেল যে বিষমিল্লা পড়তে হবে না মধ্যে আউজুবিল্লা একবার বিষ একাধিকবার লাগবে প্রত্যেক শুরুতে লাগবে আর নতুন সুরা শুরুতে লাগবে কিন্তু বিষ মিল্লাধিকবার লাগবে লাগবে কিন্তু প্রত্যেক আউজের নামাজের মধ্যে একবার আর বিষমিল্লা কয়বার লাগতে পারে কয় রাখা পড়তেছেন তার উপরে নির্ভর করে প্রত্যেক রাখাতে সুরা কোনটা মিলাবেন তার উপরে নির্ভর করে এখন হলো আপনি যদি ইমাম হন তাহলে বিসমিল্লা জোরে পড়বেন না আসতে পড়বেন তিনি যেভাবে আকে আস্তে আস্তে পড়েছেন বিসমিল্লা আস্তে আস্তে পড়বেন কিন্তু ইমাম শাহ এই রহমতুল্লাহ আল্লাহ হচ্ছে যে বিসমিল্লা রহমান রাহিম জোরে পড়তে হবে ওনার কিছু দলিল আদিল্লা আছে কিন্তু মেজরিটি জমহুর ওলামার দৃষ্টিতে ইমাম সাহেব অন্যান্য গুলা মত এটাও আস্তে আস্তেই পড়বেন জোরে পড়বেন না এরপরে বিসমিল্লা ব্যবহার করতে গিয়ে বিসমিল্লা একটা বাক্যের জন্য আমরা আগে আরেকদিন বলেছিলাম সংক্ষেপে বিসমিল্লা বলা হয় বাসমালা আউজবেলা কে বলা হয় ইস্তেয়ার এরকম করে কেউ কোনো কাজ করলে বিসমিল্লা বলেছে বাসমালা মানে বিসমিল্লা বলে ফোরে পড়ে ফেলেছে আর কেউ যদি লাহাউলা কুয়াতে পড়ে তাহলে বলে হাউকাল কেউ যদি বলে কেউ যদি আলহামদুল্লাহ পড়ে বলে হামদালা এভাবে করে কতগুলো সংক্ষিপ্ত আকারে এটাকে প্রেজেন্ট করা হয়েছে দেখ সেটা আরবি ভাষায় যারা লেখাপড়া করেন তাদের জন্য মোর অপ্রোপ্রিয়েট আপনাদের সেটা ব্যবহার না করলেও চলবে বিসমেলা শুরু করতে হবে কাজের শুরুতে শুরুতে কি লাগবে বিসমেলা পড়তে হবে পান করার শুরুতে জবাই করা শুরুতে স্ত্রী সহবাসের শুরুতে অজু করা শুরুতে তারপরে বিভিন্ন দোয়া আছে ওগুলো শুরুতে আসে যেমন খাওয়ার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন এটা হচ্ছে করার যে জানুয়ার জবাই করার সময় বিসমিল্লা পড়া হয় সেই জবাই করা গোষ্ঠ খাওয়া তার মানে সেটা হালাল আর যেটা বিসমিল্লা বলা হয় নাই সেটা হালাল নয় কিন্তু কোন মুসলমান যদি বাই মিস্টেক বিসমিল্লা বলে নাই জবাই করে দিছে এখন মনে পড়ছে ইন্না লিল্লা বিসমিল্লা তো পড়ি নাই কি উপায় এখন বলেন কি করবেন ইন আল্লাহ খাওয়া যাবে ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দিবেন দুনিয়ার মানুষ ভুল হলে মাফ করে আল্লাহ করবেন এরপরে দেখেন সাগরে উঠলে কিস্তিতে উঠলে দোয়া আছে সেটা হচ্ছে অকাল আর কাবুফি তারপরে ওইখানে দোয়া শিখিয়ে দিয়েছেন নুহ আল ইসলাম তার উম্মত কে বিসমিল্লা হিমাজ রে হা অমর সাহা বিসমিল্লা হা অমর এটা পড়তে হয় যখন সাগর দেশে ভ্রমণ করে বা নদী পথে ভ্রমণ করে নৌকা জাহাজে কিস্তিতে আমাদের দেশে উড়োদাহ ভ্রমণ করলে ঢুকাই দিছে এটা সেখানে দিয়ে সাক্ষার আল্লাহ আর বিসমিল্লা হেমাজ রেহা অমর সাহা হলো নদী পথে এরপরে বিসমিল্লার অনেক ব্যবহার আছে আসুল সাল্লাম ঘর বাড়ি প্রোটেকশনের জন্য কি করেছেন জানেন তিনি বলেছেন তুমি যখন ঘরে ঢুকবা তখন কি করবা ঘরে দরজা দরজা বন্ধ করবা বন্ধ করার সময় বলো বিসমিল্লাহ রহমান রাহিম আরো প্রোটেকশন জন্য দরজার উপরে এমন করে হাতটা মুছে দাও এবার বিসমিল্লাহ রহমান রাহিম মনে করেন এটা দরজা এইভাবে বিসমিল্লাহ করিসমিল্লা প্রোটেকশন এসে গেল কর ইসমাল্লাহ তোমার খাবারের পাত্রগুলো যে আছে পানির পাত্র আছে খাবারের পাত্র খাদ্য দরব ভাত তরকারি হালুয়া রুটিটা আছে সমস্ত খাবার দ্রব্যগুলো রাতে শোয়ার সময় কি করো কিছু দিয়ে কাবার করো আর বলো বিসমিল্লাহ। তাহলে শয়তান এই খাবারে যোগ দিতে পারবে না যদি তোমার কোনো ঢাকার মতো যে কাবার থাকে যে লিড থাকে প্রপার লিড না থাকে পরিপূর্ণ ঢাকনা যেটা হয় যেটা একেবারে প্রপারলি মেট করা হয়েছে এরকম না থাকলেও কিছু একটা দিয়ে ঢেকে দাও না থাকলে কোধ কাঠের টুকরা হোক কাগজ হোক কিছু একটা দিয়ে ঢাকো আর বলো বিষমিল্লা তাহলে শয়তান আর নাড়াইতে পারবে না খুলতেও পারবে না খেতেও পারবে না তার জন্য ব্লক হয়ে গেল আর বিষ্মিল্লা না বললে শয়তান কি বলে রাত্রে চুরি করে খেয়ে নেয় ব্য সব খেয়ে নেয় সে যে খায় কিন্তু খাবার তো কমে না ওই তার খাবার এমন ভাবে খাবে আপনি দেখবেন না যে কমছে তার খাওয়া হয়ে গেছে এরপরে তোমার পান পাত্র যেটা আছে পানির জগ মগ তখনকার জমানায় মস্ক ছিল চামড়ার ওইটাকে বন্ধ করে নাও ওটাকে কাভার করে ফেল বেঁধে ফেল আর বিসমিলা পড়ো সেখানেও বিসমিল্লা পরতে হবে আমরা কয় জায়গায় বিসমিলা পড়ছি কত জায়গায় যে মিস করলাম খাবার যে সারা রাত্র আনকাবার থাকে ওই খাবার খাই শয়তান খাবার খেয়েছে তার জারম লেগে আছে খাবারের মধ্যে হ্যাঁ পাক করা শুরুতে শুরুতেই হাদিসে যেগুলো আসছে সেগুলো আমরা বললাম আচ্ছা খাবারের যদি সারা রাত্র খাবার আনকাবার থাকে ঢাকা সারা থাকে এই খাবার সকালবেলা খাওয়ার ঠিক হবে কি না। একজন বড় আলেম ওনার ফতো আমি পড়েছি শেখবেন তিনি বলেছেন ওই খাবার খাওয়া ঠিক হবে না ওটা গরু ছাগল বা কি বলে খাওয়াই দাও। এটা তোমার জন্য ক্ষতির কারণ হবে। কত সতর্ক ওলামায় কেরাম দেখেছেন না যায় না কেউ খালি হারাম হবে না কিন্তু ক্ষতি হবে কিছু শয়তানের টাচ লেগে গেছে খরার মধ্যে এই এখন থেকে মা বোনেরা যারা তাফসি শুনতে পাচ্ছেন মনে রাখবেন আজকে রাত্র থেকে কোনো খাবার আর আনকাবার রাখবে না ওই খাবার যে খাবার পাক করা মানুষের খাবার উপযুক্ত হয়ে আছে। যেমন আলুর বস্তা আছে এটার খাবার না করলেও চলবে পেঁয়াজের বস্তা আছে খাবার না করলেও চলবে ফল ফ্রুট আনকাওয়ার আছে চলবে কারণ এগুলো এইভাবে গাছের মধ্যেও থাকে কিন্তু যেটা খাবারের জন্য প্রিপেয়ার করা হয়েছে ফ্রুট কেটে ফেলেছেন সেগুলাকে ঢেকে রাখতে হবে প্রিপেয়ারগুলো শয়তান খাবে এরপরে আরো এসেছে তোমরা যখন কেউ স্ত্রীর সঙ্গে মিলামেশা করতে আসে শারীরিক ভাবে তাহলে সে যেন এই দোয়াটা পরে সেটা হচ্ছে বিসমিল্লা আল্লাহ জান আল্লাহ আমাদেরকে পরহে দূরে রাখুন হেফাজতে রাখুন অজান্ত না শয়তানকে দূরে নিয়ে যান এই দোয়াটা যখন পড়বে তাহলে আল্লাহ তালা যদি তাদের দুইজনের মধ্যে এই মিলামেশার কারণে কোনো সন্তান দান করেন তাহলে শয়তান এই সন্তানকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না তিনি নবী করিম সাল্ল আসসালামের ঘরে এসেছিলেন ওনার মার যখন সেকেন্ড ম্যারিজ হয় সালামার ওমর আবি সালামার পিটার ইন্তেকালের পরে ওনার মা উম্মে উম আহ বিয়ে হয় নবী তিনি আমাদের একজন মা হলেন উম্ম ওনার সঙ্গে ওনার একটা ছেলে ছিল আগের ঘরে ঘরে তার নাম হচ্ছে অমর এই অমর নবী করিম ইসালামের ঘরে এই বিবি উম্মাল্লামার সঙ্গে থাকার কারণে এখানে মানুষ হয়েছেন তিনি সন্তান মতে আদর করেছেন তো ওই ছেলেকে নিয়ে খেতে বসেছেন এখন ওমর ছোট মানুষ সেই বেচারা আরব দেশের লোকেরাতে এক প্লেটে খেতেন নবী করিম সাল্লাহাম একটু বড় প্লেটে খেতেন কয়েকজন সব ফ্যামিলি মেম্বার একসঙ্গে খাচ্ছেন ছোট বাচ্চা কি করে করলো খেতে এসে ওই চতুর্দিকে হাত দেয় বড় প্লেটে যেখানে একটু ভালো খাবার আছে ওখান থেকে টুকরাটা উঠে আমি তো রসুল সাল্লাহাম বললেন ইয়া গোলাম প্রিয় বৎস সামমিল্লা এখন থেকে খাবার শুরুতে বিসমিল্লা বলবা আরেকটা আদব হচ্ছে তোমার সামনে যা আছে সেখান থেকে খাও বড় বিশাল প্লেটে খাবার খেয়েছেন কোন সময় আরব দেশে এখনো আমার অনেকবার খাওয়ার সুযোগ হয়েছে কোনো পার্টি ফাংশনে ওইরকম করে অনেকবার বড় প্লেটে খাওয়া হয়েছে আমাকে আল্লাহ তালা তফিক দিয়েছেন প্রখ্যতা আলম শেখ বিন রহমতুল্লাহ আল্লাহর সঙ্গে অনেকবার এক প্লেটে খাওয়ার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন অনেক বড় প্লেট দশ বড়দন খেয়েছি এবং ওনার মজলিসে প্রায় ছ দুইশো লোক খেত দুপুরবেলা কিছু লোক গরিব টরিব এ কারণে যাইতো কিছু ছাত্র পয়সা বাঁচানোর জন্য যেত আমি অবশ্য পয়সা বাঁচানোর জন্য যাইনি আমি যার কারণ সেটা আল্লাহ তালা তফিক দিয়েছিলেন যে বাংলাদেশের অ্যাম্বাসডর ওনার সঙ্গে দেখা করতে গিয়েছেন আমাকে নিয়ে গেছেন মোতার্জিম হিসাবে তারপরে বাংলাদেশ থেকে বড় বড় কিছু আলিম ইসলামী ব্যক্তিত্ব যেতেন কয়েকবারই তারা আমাকে ওনার সঙ্গে মোতার্জিম হিসাবে কথাবার্তা বলার জন্য নিয়ে যেতেন তরজমা করার জন্য সেই সেই সুবাদে দেখার সুযোগ হয়েছে যে সোহান আল্লাহ তিনি এমন এক দানশীল ব্যক্তি ছিলেন দুপুরবেলা ওনার সঙ্গে নামাজ পড়ে খেতে আসতো একশোর কম হবে না এক দেড়শো হবে প্রত্যেক দিন এক আজীব লোক এত দানশীল তিনি ছিলেন তো ওখানে খাওয়া এই আমি এখনো মাঝে মাঝে সুযোগ হয় এক প্লেটে পাঁচজন সাতজন ১০ বারো জনও খাওয়ার ব্যবস্থা থাকে বিশাল করে এখন ওখানে খেতে হলে আদব আছে আরবরা এভাবেই খেতেন নবী করিম সাল্লা জামানায় যে এরকম একাধিক লোক এক প্লেটে খেলে তাহলে তার সামনের টুকুর খাবে আরেকজনের সামনের বড় টুকরাটা নিয়ে আসবে না এটা একটা ভালো আদর বড় প্লেটে একসঙ্গে আর এটাকে আরেকটু এক্সটেনশন করতে গিয়ে আমি দেখেছি মালয়েশিয়ায় পৃথিবীর বিভিন্ন দেশে গেলে আসলে অনেক কিছু দেখার সুযোগ আছে এই জন্য আগের জামানায় ওলামাই কেরাম শুধু এলএম শিখতেন না এলএম শিখার জন্য বহু জায়গায় সফর করতেন মালয়েশিয়ায় গিয়ে যখন আমি ওখানে ছিলাম তো দেখি যে তারা মেহমানদারি করছে মেহমানদারি করলে কোনো পার্টি হলে মনে করেন দশ বারো জনের টেবিল আসে তাদের সামনে বা দশখান বেশি দেওয়া হয়েছে তারা ওই বড় প্লেটে খায় না ছোট ছোট প্লেটে খায় আমাদের মতো কিন্তু খাবারগুলো মনে করেন চিকেন কারি মিট কারি সবজি ইত্যাদিগুলো তো সামনে দেওয়া আছে সালাদ এখন তারা করে কি যার সামনে যেটা আছে সেই সেটা দিয়ে শুরু করবে যার সামনে সালাদ আছে সে সালাদ দিয়ে শুরু করবে যার সামনে চিকেন আছে সে চিকেন দিয়ে শুরু করবে যার সামনে মাছ আছে সে মাছ দিয়ে শুরু করবে কখন ওদিকে হাত বাড়াবে না আগে মাসা আল্লাহ এটা লিটারালি তারা ফলো করে নিয়ে তারপরে অবশ্য তারা এটাকে রোট করে দেয় নিজের ওদিক থেকে পরে এদিকে আসে কিন্তু তারাও মালয়েশিয়া নিয়ে কিছু পালন করার চেষ্টা করে আমাদের দেশে এগুলো আমরা একটু কম রক্ষা করি আমাদের আদবের একটু কম দিয়ে কিন্তু ভালো জানেন আল্লাহ তালা বাড়াই দিন আমাদেরকে অকুর মিমাই তোমাদের তোমার সামনে যা আছে হে বাচ্চা তুমি সামনের খাও অন্যদিকে হাত বাড়াবাড়ি না। এরপরে আরেকটি হাদিসে তিনি বলেছেন এই বিষমিল্লা যদি না বলে কি ক্ষতি হয় ইন্না সাহেমুল্লাহ আলাই যে খাবারের মধ্যে বিসমিল্লা পড়া হয় না সেই খাবারের মধ্যে শয়তান সুযোগ নিয়ে বসে তার জন্য হালাল হয়ে গেল তার সুযোগ হয়ে গেল খাওয়া শুরু করে দেবে তোমার সাথে এবং সেই একা নয় বাকিদেরকে ডাকিয়ে আসাও খাবারের ব্যবস্থা হয়ে গেছে আরেকটি হাদিসি এসেছে একবার এরকম একটা খাবারের প্লেটে নবী করিম সাল্লা সাল্লাম বসে খাচ্ছিলেন আর দূর থেকে একটা বেদইন আসলো সে বেশি ক্ষুধার্ত হয়ে গেছে খাবার দেখে তার সাংঘাতিক চাহিদা হয়ে গেছে এসে এমনি করে জোরে হাত দিয়ে জোরে হাত ধরে ধরা আছে হ্যাঁ আর সাবি যে সাবি হাদিস রেবায়ত করেছেন তিনি বললেন লোকটা এমন জোরে আসছিল মনে হয় যেন তাকে কেউ পুশ করেছে আসলে শয়তান পুশ করে ও বিষ্মেলা না বলাই দিয়া খাওয়ার জন্য অপেক্ষায় থাকে কারে দিয়ে বিস্মিল্লা না পড়ানো যায় তাহলে খাওয়া সুযোগ হবে এই জন্য খাওয়া শুরুতে বিস্মিল্লা পড়তে হবে আর যদি শুরুতে ভুলে যায় মাঝখানে মনে পড়েছে শেষের দিকে এসে মনে পড়েছে তাহলে কি বলবে বিসমিল্লা আউআালাহু ও আখেরাহু শুরু শেষ পুরোটার মধ্যে বিস্মিল্লা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তো এরকম এক ঘটনা ঘটেছে এ এক লোক বিসমিল্লা প্রথমে বলে নাই পরে মাসখানে শেষের দিকে বলেছে পরে রসুল বললেন এতক্ষণ সব এখন বমি করে ফেলে দিচ্ছে প্যাটারির ভিতরে রাখতে পারতেছে না বিসমিল্লা একশন তাকে এমন ভাবে নাড়া দিচ্ছে ভান্লা বিসমিল্লা কি পাওয়ারফুল জিনিস দেখছেন আর এত বড় নিয়ে আমরা মিস করি আর শয়তানের শিকার হয়ে যাই তাকে সুযোগ দিয়ে দেয় বিসমিনের কত ফজিল এক সাহাবি আসমান ইবন আবিল আস রাজি আল্লাহ আনহু বললেন ইয় রাসল্লাহ আমার শরীরে কোনো একটা জায়গায় বলেন খুব ব্যথা হচ্ছে যে ইসলাম কবুল করার পর থেকেই আমি কেমন জানি শরীরে কোনো একটা জায়গায় বলেন যে ওইখানে খুব ব্যথা করে তখন তিনি বললেন সকল রসুরামীন তোমার শরীর যে জায়গায় হাতটা রাখ এরকম করে আর বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ তিনবার পড় তারপরে বলো সাতবার পড়ে আজেদু কুজরাতি উহ শরীরের কোনো জায়গায় ব্যথা লাগে বুকে পিঠে মাথায় হাটে হাতটা রেখে বিসমিল্লা সাতবার যেন হা আমি আল্লাহ তালার কাছে পানা চাই অথবা আল্লাহ তালার কুদরতের কাছে পানা চাই আল্লাহ তালার ইজ্জাতের কাছে পানা চাই যে কষ্টকর জিনিস থেকে আমি এখন কষ্ট পাচ্ছি যেটা থেকে আমি এখন কষ্ট পাচ্ছি বা ভয় ফিল করছি আশঙ্কা করছি সেই জিনিস থেকে আল্লাহ কাছে আশা করা যা তোমার ব্যথা কমিয়ে দেবেন এগুলো নিজে শরীরে আমল করার জন্য এই দোয়াটা খুব উপকারী দোয়া এই দোয়া কোথায় পাওয়া যাবে হেসনুল মুসলে মুখস্থ হয়ে গেছে তো হিনশাল এরপরে আরো আছে কাপড় চোপড় যখন আমরা শরীর থেকে খুলবো চোখ থেকে প্রোটেকশন হয় তা না হলে আমাদের খালি শরীরের মধ্যে শয়তান একটু স্বাস্থ্য ভালো থাকলে কোন জায়গায় চোখ দেয় বদ নজর দেয় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য অসুস্থ বানানোর জন্য বিসমিল্লা বললে তার চোখে আল্লাহ তালা অন্ধ বানিয়ে দিবেন বদন দিতে পারবেন আর মানে ওই মুহূর্তে প্রটেকশন দিয়ে দিবেন সে আমাকে দেখবে না ক্ষতি করার জন্য এরপরে বিসমিলা দিয়ে তিনি উলদু করতেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন উলু করার আগে তিনি আমল করতেন আলা বিসমিলা পরে তারপরে হাতের মধ্যে তিনি পানি ঢালতেন এরপরে এই যে বিসমিল্লাহ রহমান রাহিম এই যে রহমত শব্দটা বলেছি এখান থেকেই রেহেম শব্দ এসেছে রেহেম রেহেম মানে কি বাচ্চা মায়ের পেটে রেহেমের মধ্যে থাকে আর রেহেমের সম্পর্ক হয় মা বাবার মধ্যে যে এই সম্পর্ক হয়ে যায় এই জন্য আল্লাহ তালা এই রেহেমের সম্পর্ককে রক্ষা করতে নসিহা করেছেন কাটাকাটি করো না তো আল্লাহ তালা একটা হাদিসে কুদ্সিতে বলেছেন রহমান তার সম্পর্ক এই সম্পর্কটাকে সৃষ্টি করে আমার নিজের নাম থেকে সেখানে তার নাম দিয়েছে রেহেম দিয়েছে আমার রাহি মাসদার আমার নামের অংশ থেকে দিয়েছে যে ব্যক্তি এই আত্মীয় সম্পর্ককে রেসপেক্ট করে রক্ষা করে সম্মান করে যত্ন করে লালন করে পালন করে হক আদায় করে আমি তার সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখবো আমি নিজে আর যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক কেটে ফেলে আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করে আমি তার সঙ্গে সম্পর্ক কেটে ফেলবো। তাই না পাক করছেন দশ জনের খাবার মাশাল মেহমান হাজির হয়ে গেছে পনেরো জন কি করবেন তাহলে হাদিসে সাজেশন এসেছে খাবার ঢেকে রাখো আনকভার করো না ঢেকে রাখা এরকম আর বিসমিল্লা পরে নাও এক সাইড থেকে নিতে থাক মাঝখান থেকে নিও না তাহলে আল্লাহ তাহলে বরকত বাড়াইতে থাকবেন মাঝখান দিয়ে নিয়ে ফেললে বরকত কমে যাবে এদিন কখনো পাতিল থেকে মাঝখান থেকে চামচ ঝুঁকিয়ে দিয়ে নেবেন না ভাত হোক তরকারি হোক এইভাবে জীবনের প্রত্যেকটি কাজেই বিসমিল্লা আছে অনেকগুলো দোয়া তো আসে সবগুলো দোয়ার মধ্যেও আল্লাহর নাম আসে কিন্তু বিসমিল্লাটা এটা একটা এত খাস একটা সেন্টেন্স দেখেন বিশ মিনিটের মধ্যে আল্লাহ তালার তিনটি জিনিস নিজের নাম একটা আর দুইটা সেফাতি নাম আল্লাহ তালা কোন দুটো সেফাতি নাম নিয়েছেন আর রহমান আর রাহিম আল্লাহ তালা তো আল্লাহ আজিজ আছে আল কাদির আছে আল আলিম আছে এগুলো তো নিলেন না এই দুটোকে চুজ করলেন কেন আর দু একই জিনিস এটা বোঝানোর জন্যে যে আল্লাহ তালার সেফাতের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি রহমতটা সবচেয়ে বেশি তিনি এই জন্য অন্য হাদিসে এসেছে যে আমার রহমতি বলেছেন যে আমার রহমত সব জিনিসকে একদম কাবার করে ফেলেছে সব জিনিসকে ভরে দিয়েছে আমার আছে, আমার রহমত আছে আমার গোসাও আছে, আমার দয়াও আছে। কিন্তু দুটোই আছে আমার সিফাত কিন্তু আমার রহমতের পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ তালা নিজের পরিচয় দিচ্ছেন তিনি রহমত রহমতের সূত্র রহমতের কারণ রহমতের সোর্ এই জিনিসটা আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন আমাদের আমাদের সঙ্গে আল্লাহ তালা এই সম্পর্ক যে তিনি যে এত শক্তিশালী সত্তা এত তার ক্ষমতা এই বলে ভয়ে মানুষ যেন আল্লাহর কাছে না আসে দূরে চলে যায় এমন যেন না হয় মানুষ যাকে অনেক পাওয়ারফুল মনে করে তাকে বেশি ভয় করে সহজে তার কাছে আসে না কিন্তু আল্লাহ তালা দেখাতে চান যে আল্লাহকে যেভাবে ভয় করতে হবে কিন্তু আল্লাহ তালাকে মহব্বত করার ব্যবস্থাও আছে। আল্লাহ তালাকে কাছে পাওয়ার ব্যবস্থাও আছে। আল্লাহ তালা দয়ার পরিমাণ এত বেশি এখানে আমাদের জন্য আল্লাহতালা গুড নিউজ দিলেন যে তিনি এত ক্ষমতা সত্ত্বেও তিনি অনেক মেহরবান তিনি অনেক মানুষকে তিনি মাফ করেন তিনি অনেকে দয়া করেন এমন কি যারা আল্লাহর সঙ্গে বেআ করে তাদেরকেও সঙ্গে সঙ্গে আল্লাহ তালাশন দেন না এটা একটা আলামত এটা একটা লক্ষণ তাকে তবুও করে কিনা যদি তিনি হত্যা করার জন্য তরবারে নিয়ে রওনা হয়ে গেছেন গোসা হয়ে আল্লাহ তালা অমর আলাহ আনুকে আহনুকে সেখানেই মেরে ফেলতেন আসমানে কোনো গজব দিয়ে তাহলে অমর রিয়াল্লাহ আনু আর মুসলিম হতে পারতেন তাহলে আল্লাহ তালা মানুষকে অবকার দেন দয়া করেন আমরা যদি কত গুণা করি এক একটি গুনার শাস্তি যদি আল্লাহ দিতেন এতদিন তো বেঁচে থাকার কথা ছিল না আল্লাহ তালা রহমান রাহিম বিধায় আমাদেরকে এত অবকাশ দেন এত সুযোগ দেন আল্লাহ রবীন্দ্র আমরা কি পরিমাণ কাজে লাগাই তার উপরে নির্ভর করে এই জন্য আল্লাহ তালার নামটাকে ব্যবহার করা এই বিসমিল্লা রহমানুর রহমের তরিকায় ছাড়াও এই আল্লাহ তালাকে উচ্চারণ করার জন্য বিভিন্ন রকমের দোয়াগুলো যেগুলো আছে এগুলোর আমল আমাদের জীবনে নিত্য নৈমিত্তিক ব্যবস্থা হয়ে যাওয়া দরকার প্রত্যেকটি কাজের শুরুতে যেখানে স্পেসিফিক দোয়া নাই সেখানে অবশ্যই আমরা বিশ্বমিল্লা শুরু করে দেব এটা আমাদের হওয়া দরকার এই প্র্যাকটিস